সমিল্ রহ মহি উল্হদি সবিলি আদৌ ইর হিয়াল বসে রিতি ও সুবহ নম লোহম অনবিন মুশ্রিকে كتاب الله دستور وخير الخلق اسوتنا بسنته جنان نوري ليهدي الحق ارشدنا كتاب الله دستور وخير الخلق اسوتنا بسنته جنان نوري ليهدي الحق ارشدنا كتاب الله دستوري وخير ال... কে উসুমা বিশুম নি জগানোর নিহিল হবকে ঔষধ না আফনাচল ইমান বিকুল ফচুম নাম হবুনা <تصفيق> عليكم ورحمة الله بسم الله الحمد لله رب يحب আকসন فمقاموا لكمم فَقم ل إن الله يحب المتقين إن الله يحب الطوابين وَحبّ المتطاهرين وَقَهُ كل إِ قُم تحبون الله فَتَّبيون يحبكم الله وَقَهُ تلى فَص فَياتِ الله بقوم يحبهم وَحبون وَقله إ الله يحب الذين يقاتِلونَ في صَبِيلَه صى كأَنَّهُم بُنان সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন যারা তার আজাবকে ভয় করে তার নিয়ামতের আশা রাখে তাদেরকে রব্বুল আলামিন ভালোবাসেন যারা আল্লাহ রবুল্লা আলমিনের নাফরমান ফরমান বিরুদ্ধাচরণকারী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 এবং সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসার পাত্র না হয়ে যাব হাদিস মহান আল্লাহ তার ভালোবাসা সম্পর্কে লশরিকরা বহত্ববাদীরা তাদের দেব দেবীকে তাদের বাতিল উপাস আল্লাহর মতো বা তার চাইতে বেশি ভালোবাসে আল্লাহকে যেমন ভালোবাসা উচিত সেই রকম ভালোবাসে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 तरकम देखा आल्लाफर तर गस कब सम्पर्त्यकटी मृत की गरमे उठ मन हम खे फिल्ला भल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 ধারাবাহিক আলোচনা চলছে আল্লাহ আল্লাহাবলী সম্পর্কে যা কোরআনে কেরিমে বর্ণিত হয়েছে লেখক এই কিতাবে প্রথম বা গোনাবলীগুলি বর্ণিত হয়েছে সেগুলি বর্ণনা করেছেন আর তারপরে হাদিসের পর্ব আসবে হাদিসে যে গনগুলি আল্লাহ রবুল আলমিনের বর্ণিত হয়েছে বা হাদিস দ্বারা প্রমাণিত সেগুলি বর্ণনা করবেন এখন কোরআন আয়াতের পর্ব চলছে এই জন্য যারা এমনিতে শুধু গভীর ভাবে প্রত্যেকটি আয়াত দিয়ে আল্লাহ রবুল্লা আলমিনের গোনাবলী সিফাত গুনবাচক নাম এবং প্রত্যেকটি গুণবাচক নাম থেকে এক একটি গুণ বেরোয় যেমন আল্লাহর আলমিন আল্লাহর আল্লাহর গুন বাচক নাম হচ্ছে আল্লাহ রবুল্লা গুণ একচি বেরোয় সেটা হচ্ছে রহমতুল্লাহ আল্লাহ রহমত আল্লাহর দয়া তিনি যখন বড় দয়ালু তখন তার একটি গুণ হচ্ছে বড় দয়া করা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 আল্লাহর ভালোবাসা দিয়ে ভাষ্যকর্ত বলছেন আল্লাহ রাসাউলিয়াহি তার বন্ধুদেরকে তার প্রিয় বান্ধা দের কে আল্লাহ ভালোবাসেন আলামাই আলী কবে জালালিহি এমন ভালোবাসা যেটি আল্লাহ জন্য রবীন্দ্রী যেমন উপযোগী হয় আল্লাহর ভালোবাসা আল্লাহ আর সৃষ্টিদের ভালোবাসা আল্লাহর সৃষ্টিদের মতো। না আল্লাহ রবুল আলমের ভালোবাসার সাথে কারো ভালোবাসার তুলনা পরিমাণের দিক থেকে আছে না ধরনের দিক থেকে আছে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 এবং ভালোবাসা গিয়ে নরম হয়ে যায় ভালোবাসা মানে দুর্বল হয়ে যাবে গিয়ে এমন দুর্বল হয়ে যায় যে অনেক সময় নয়কে নয় করে দেয় মানে ওর খারাপ নজর আসে না ভালোবাসা আল্লাহ ক্ষেত্রে হবে না না মানুষ বা আল্লাহর অন্য অন্য কাত ভালোবাসে পশু পাখিও ভালোবাসা কিন্তু তাদের ভালোবাসা তো দুর্বলতা রয়েছে সৃষ্টির ভালোবাসাতে কি রয়েছে দুর্বলতা রয়েছে দুর্বল দিক রয়েছে ক্ষেত্রে আল্লাহ পাক সুবহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। সমস্ত রকমের ত্রুটি থেকে যেমন তিনি ক্লান্ত হান্না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 আল্লাহর ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা নেই ভালোবাসার প্রতিফলন যেটা ভালোবাসার চেষ্টা করে খাওয়াই দাওয়াই আদৌ যত্ন করে আপ্যায়ন করে যে যাকে ভালোবাসে না কিছু দিতেও চায় না তাকে কোনো সুবিধাও দিতে চায় না তো আল্লাহ ভালোবাসেন না তাদের কাছে গুমরা কাছে আল্লাহ রাবুল আলমিন অথচ করিমে কত আয়াত রয়েছে আল্লাহ তার বান্ধাদেরকে ভালোবাসেন থেকে যেমন আল্লাহ ভালোবাসেন তার নেকান্ধা দকে তেমন নেকবান্ধারাও অতক্ষণ নেক হইতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে রবের মতো ভালো না যেমন আল্লাহ ভালোবাসা ফরসি চলেন এখন আয়াতগুলি দেখেন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 যে কোনান সদ্ব্যবহার করা নবী কার পশু জবাই গুরু জবাই করছেন ছাগল জবাই করছেন মরুগ মুরগি জবাই করছেন সেই ক্ষেত্রে বলছে ফায়দা ফায়দা কাতালা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 যেগুলি প্রাণী সেগুলির ক্ষেত্রে জবাই করতে হবে জবাই যখন করবে তার মানে না যে কোনো ভাবে কষ্ট দিয়ে জবাই তাহলে ইসলামে যে এসানো হয়েছে ওটা সীমিত অর্থ নয় যে এহসান এর কথা পশ্চিমারা বলে সেটাও সীমিত আবার তাদের লোকদের সাথে তাদের চালচলনে তাদের মত যেগুলো তাদের সাথে আমরা আল্লাহর সাথে প্রথম এসান হ্যাঁ এটা হচ্ছে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 জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুরামের আদর্শ ছাড়া অন্য কিছু করি না এই হুজুর বলেছেন হুজুর বলেছেন আমার কাছে তরিকা মোহাম্মদ রসুর তরিকা এটা হচ্ছে রসুল্লাহ সাথে হেসান না যে রসুরের নাম আসলে চুমা চাটা দিলেন কিন্তু তরিকা হচ্ছে অন্যদের মুসলিমদের সাথে হেসান যেমন এসান যে যত বেশি আল্লাহর কাছাকাছি তার সাথে তত বেশি এহসান তারপরে অমুসলিমদের পাল আসবে মানুষ হিসেবে তাদের সাথে সৎ করা আর তাদের সাথে এহসানের একটা দিক হচ্ছে তাদেরকে জাহান নামছে আগুন থেকে রক্ষা করার চেষ্টা করা এই ইসলামের দাওয়াত তো এই হচ্ছে এহসান তো আল্লাহ যে করার এহসানের কথা বলেছেন এই সমস্ত ব্যাপক অর্থে কিন্ত ইসলাম কত সুন্দর দিন চিন্তা করেন আল্লাহর সাথে তাদের সাথে এহসান হ্যাঁ পাড়া প্রতিবেশীর সাথে এহসান মুসলিমদের সাথে এহসান যেখানকারী হোক না কেন যে কোনো ভাষাভাষী হোক না কেন অ মুসলিম মুসলিমও নয় তার সাথেও সৎ ব্যবহার খারাপ ব্যবহার করতে ইসলাম বলে নাই ও মানুষকে হুসনা ভালো কথা বলছে তোমরা কর্মশীল হও বা সৎ আচরণ করো সদ আচরণ করো সৎ ব্যবহার করো ইন আল্লাহ ইহিবুল মোহসেন কারণ আল্লাহ রবুল আলমিন সৎ কর্মশীলদেরকে বা সদ আচরণকারীদেরকে ভালোবাসেন যারা আল্লাহর সাথে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 বা মহিলা কিন্তু একটু বিড়ালোকে বেঁধে রেখে খেতে দিল না সেই জন্য জাহ্নমে চলে গেল খারাপ ব্যবহারের জন্য আল্লাহ যারা সদ ব্যবহারকারী তাদেরকে ভালোবাসেন সুরে বাকি একশো পঁচানব্বই তারপরে আয়াতে ও আকসে তোমরা সুবিচার করো। কর্তুন মানে হচ্ছে ইনসাফ করা সুবিচার করা নাই পরায়ন হওয়া আর কাস্তুন যখন হবে তার মানে হচ্ছে জুলম করা যেন সুরে আছে পার্থক্য কিস্তুন মানে হচ্ছে ওয়াকিমা বিল কিস্তে নাই পরায়নার সাথে নাই পরায়নতার সাথে বা সুবিচারের সাথে দাঁড়িয়ে পাল্লা ওজন কায়ম করা যখন কাস্তুন ওখান থেকে ওখানে জালেম আর কিস্তুন আল কিস্তু আল আদি রুমিয়াতে শব্দটি রোমান শব্দ ওর মানে হচ্ছে ইনসাফ করা সুবিচার করা আগের আয়তে জানলাম আল্লাহ কাকে ভালোবাসেন যারা সদাচরণকারী তাদেরকে আয়তে জানলাম আল্লাহ ভালোবাসেন কোন শ্রেণীর মানুষকে যারা নাই বিচারকারী তাদেরকে সুরা হুজরাত এই শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ভাবে ভালোবাসেন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 এবং তার কাজকর্মের কথাও জানছেন ওর ভিত্তিতে আল্লাহ ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন প্রত্যেক মোমিন মুসলিম ভালোবাসেন কিন্তু ভালোবাসার বিভিন্ন স্তর আছে মোহন আল্লাহ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 एर मुस्लिम, मुस्लिम शासक जी इटा विधान क्योंकि आगे भंग कर शांति प्रिय मानूष भलो भाव चलते चाय अशांति रा, सृष्टि करब एल्लाठोर भाव निषेध कर गुना আল্লাহর ভয়ে ভালো কাজ করে আল্লাহর ভয়ে মন্দ কাজ খেপেছে তাকে এর হচ্ছে অর্জনকারী ওদেরকে আল্লাহ ভালোবাসেন তাহলে সৎকর্মশীল মোহসেন কে ভালোবাসেন মুসতিনকে ভালোবাসেন মুতিনদেরকে ভালোবাসেন যারা ভুল করে কিন্তু দ্রুত ফিরে আসে আল্লাহ বলেছেন তাইবিন বলেননি মানে দ্রুত প্রত্যাবর্তনকারী মহাল্লা কার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 যে একটা কাটিং এ ভুল করে যদি সামনে চলে যায় আমাকে টার্ন করে এই দিকে ফিরতে হইত চলে যায় তারপরে সামনে তাড়াতাড়ি করে এক্সিট খুঁজার চেষ্টা করি করি না করি না ভালো যদি না পাই চেষ্টা করি আমরা ঠিক না এই চিন্তা করি না যে যাক ভালো রাস্তা যতক্ষণ না পাবো রাস্তা আছে এক্সিট কিন্তু যাক এগুলো দিয়ে ফিরবো না যায় বা চলে এসছে তখন আরো যাই পঞ্চাশ একশো কিলোমিটার চলে যাই আছে কোনো বোকালো কিন্তু ধর্মের ক্ষেত্রে কাফের তো বোকা আছে আছে মুসলিম অধিকাংশ বোকা তারা গোনা করে যাচ্ছে মাসকে মাস বছরকে বছর জিন্দেগি আল্লাহ পরকাল করে কোন খেয়াল হইল না কখন আল্লাহ ওদেরকে ভালোবাসেন না আল্লাহ ভালোবাসেন যারা দ্রুত তো অবাকারী তাদেরকে ওয়াই হিব্বল এবং আল্লাহ ভালোবাসেন পবিত্রত অর্জনকারীদেরকে যারা পবিত্রত অর্জন করতে চায় তাহরিন বলেননি যারা পবিত্র থাকে পবিত্রতা অর্জন করতে চায় একটা হচ্ছে যতগুলি পাপের কামনা বাসনা হইতে পারে অনুসরণ হইতে সেগুলি পবিত্রতা যতগুলি খারাপ দোষ অন্তরের হইতে পারে অন্তরের অনেক পাপ আছে হিংসা বিদ্বেষ শত্রুতা কলহ আর মনে কোনো আক্রোশ ধরে রাখা এরকম যত খারাপ গুণ হইতে পারে সবগুলি থেকে এটা হচ্ছে এক নম্বর পবিত্রতা তারপরে তখন শরীরে পবিত্রতা তারপরে এক পাক করতে হবে আরা পবিত্রটা হচ্ছে যে উজু নাই তো উজু করতে হবে কারণ সামনে যে কাজ করতে চাইছে তার জন্য উজু হয়তো শর্ত অথবা উজু তো থাকলাম আরো ভালো পবিত্র হইলাম উজুর পবিত্রতা গুরুত্ব দিয়ে থাকে আর শরীরের গোসুল করে পবিত্রতা গুরুত্ব দিয়ে থাকে জুমার দিনের গোসল ছাড়ে না সন্ন্যদ গোসল ছাড়ে না কিন্তু অন্তরে মাসকে মাস বছরকে বহু রোগ ঢুকিয়ে রাখে যারা সিরক করে তাদের সিরকের রোগ দিয়ে নাপার করে রেখে আর যাদের অন্তরে নেফাক আছে মোনাফি কপটতা আছে তারা মোনাফিকে দিয়ে ভর্তি করে রেখেছে যাদের অন্তরে বিদাতের ভালোবাসা তারা বিদাত দিয়ে বিদাত ভালো লাগে সন্নদ ভালো লাগে না নতুন নতুন ধর্ম ভালো লাগে যাদের অন্তরে হিংসা বিদ্বেশ শত্রুতা কলহ আর অনৈক্য ভরা আছে তারা শুধু সামান্য কথা নিয়ে শুধু ফাডল ধরাতে চাই ঐক্য চাই না ইত্যাদি তো পবিত্রতা অত্যন্ত ব্যাপক অর্থে আয়াতগুলিকে এইভাবে বুঝলে আমাদের সংশোধন হবে আমাদের সংশোধন হবে তো আল্লাহাবুল আলমিন ভালোবাসেন এই আয়াতে বলেছেন দুই শ্রেণীর মানুষ যারা দ্রুত দ্রুতত বাকারী আর যারা পবিত্রতা অর্জনকারী তারা পাঁচ শ্রেণীর মানুষের কথা দুইশো বাইশ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 अब किसान ठीक जमीन दावी कर दलिल प्रमाण लगे हाँ দাবি করলে কি লাগে দলিল লাগে সেই দলিল টা হচ্ছে এতেবাই রসুল সাল্লাম কার অনুসরণ করা একমাত্র মোহাম্মদ তরি কার অনুসরণ করা জি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 বা দলিল প্রাণ পেশ করলেন তখন আল্লাহ দুটো জিনিস কুমল্লা আল্লাহ তোমাদের কেউ ভালোবাসবেন ভালোবাসার বদলে ভালোবাসা সমান সমান তো হয়ে গেল যথেষ্ট ছিলেন আল্লাহর সাথে একটি সৎ ব্যবহার করলে দুটি বয় যায় যে আয় বলে এই আয়াতে যেটা দেখাতে সেটা হচ্ছে আল্লাহ ভালোবাসেন কারাকে আল্লাহ কারাকে ভালোবাসেন নবের অনুসারীদেরকে মুসারীদেরকে অর্থাৎ যারা বিদাত মুক্ত শির মুক্ত প্রতিষ্ঠাকারী আর সন্নতের অনুসারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং ভালোবাসা দুই পক্ষ থেকে হয়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 সমস্ত ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে ব্যক্তি জীবনের ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে রাষ্ট্রনীতির ক্ষেত্রে দণ্ডবিধানের ক্ষেত্রে কত দূরে সরে গেছে চিন্তা করা নামাজ শতকরা পঁচানব্বই জন বে নামাজ মুসলিম আজকে সারা বিশ্ব এটা ভালো ভালো দেশের মুসলিম দেশে এমন নয় যে কাফের মাঝে বাস করে কিছু জটিলতার না কিচ্ছু ইসলাম পালন করে না তাহলে আর অন্য জীবনে কেমন করে আল্লাহ শান্তি দেবেন এবং মনে রাখবেন যারা আল্লাহ রবুল আলমেনের এবাদত করার সুযোগ পাওয়ার পরেও আল্লাহর এবাদত করলো না कथाटी मन रखें भलोकर सारा विश्व मुसलिम इतिहास एकश बचरे बचरे स्टाडी कर देखें इसलम पालन करते जबेम खान परन करते हाथ खन होते हम देख विताड़ निश्चिन्ह होते हम मुसलिम इतिहास स्पेन थे, थे, थे, थे, थे, थे।, थे शुरू कर मोगल भारत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 যে কোন চিন্ত নে পর্দা করতে কোনো ভয় নেই পর্দা করলে কোন ভয় নেই নামাজ পড়লে কোনো ভয় নাই দিনের যে কোনো বিধি বিধান কায়ে করলে তখন তারা যখন এগুলিকে উপেক্ষা করেছে আল্লাহ এমন তাদের আজাব চাপ পেয়েছেন এখন মনটা চাইছে যে শান্তিতে নামাজ পড়ব শান্তিতে নামাজ পড়ার সুযোগ নেই মনটা চাইছে যে পরিবারে পর্দা করো পর্দা সুযোগ নেই চেহারা ডাকতে পারবি না বোরখা পড়তে পারবি না ইত্যাদি ইত্যাদি আইন কানুন তৈরি হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে হচ্ছে না হচ্ছে না জি ইতিহাসের দিকে সেদিন ইঙ্গিত করল আল্লাহ নিযামতের এর কদর না করার কারণে দিয়েছিলেন তখন যেহেতু আল্লাহ রব এমন এক জাতিকে নিয়ে আসবেন ইহিবহুম তারা কি আল্লাহ ভালোবাসি বহু আল্লাহ তাদেরকে ভালোবাসবেন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 আমার হালাল রুজিটা তোমরা নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ঐসব লোকদেরকে যারা তার রাস্তায় সশস্ত্র লড়াই করে সাফান কাতারবদ্ধ হই সারিবদ্ধ হই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 পূরণ করে তারা এবং পূরণ করার চেষ্টা করে যাদের কাছে এই শর্ত আছে তারা তার জন্য এই দায়িত্ব পালন করে ওকৌলহ মহান আল্লাহ এরশাদ করেন ওহ আল গফুরুল ওয়ুদ মহান আল্লাহ বড় মার্জনাকারী আর প্রেময় সৈর বুরুজের আয়াত নম্বর চোদ্দ এই ছিল আয়াতগুলি আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন তৌআ আর যে আল্লাহর কাছে তবা করে সেও তৌয়াব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 এটা কিন্তু তসির আমি বলেছি বিষয়টি হচ্ছে তবার দানকারী। তবা কবুলকারী এবং তবার অবশ্যই আল্লাহ তৌফিক দেবেন অনেকের বদ অভ্যাস আছে হস্ত মৈথন করা যদি আপনি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যান আমার যা ভুল হয়েছে আমি এইটার নাম তবা আর জীবনেও না ওই দিকে অবশ্যই আল্লাহ দেবে কিন্তু মনে নিজেকে একটু তিরস্কার করলেন খারাপ লাগলো অনুতপ্ত হলেন আর তারপরে দু চার দিন পরে আবার দেখাতে চেয়েছেন শেখ সাল হাফেজ বলছেন আন্না ফিহা ইসবাতি সুবাহ এই আয়াত আল্লাহ আবুল আলমিনের মহাব্বত এবং ভালোবাসা বা প্রেমের প্রমাণিত রয়েছে সকল মানুষকে না কাফির কে আল্লাহ ভালোবাসেন কা ফখর অহংকারী তাম্বিক কে ভালোবাসেন না আছে না নাই। खराब क्या मा, करें वाल चरित्र से चरित्र गुल्लासें नम्रता भल सतता भ ইত্যাদি ফাহব্য বাদ আল আসিয়া দোনা বাদ আল্লাহ রব্ব কিছু জিনিসকে ভালোবাসেন কিছু ভালোবাসেন না আলামা তাক্তাজি বালিকা। যেমন আল্লাহ রব্বুল ব্যাপক প্রজ্ঞা বা হেকমত দাবি সৎ কর্মশীল মুজাহিদিনা জিহাদী তাদেরকে ভালোবাসেন ওহিবু তিন এবং এই আয়াতে রয়েছে জানবেন বিশেষ করে দুটি আয়ত রয়েছে দুই পক্ষ থেকে ভালোবাসা এটা রয়েছে যেমন ইহেব্বুনা হয়েছে আয়তে আর ইনকুন্তহেবাহিহবে এটাকে অস্বীকার করেছে জাহামিয়া মোতাজেলা জি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 বিসমিল্লাহ রহমান আয়াত যেমন প্রত্যেক সুরার শুরুতে আছে ছাড়া। তেমনি সুরায়ামলের একটি আয়াত ইন্সুল ওয়াই ইন্নাহু বিসমিল্লাহ রহমান ইহিম আমি শুরু করছি সেই আল্লাহর নামে যিনি পরম করুণাময় আর রহমান এবং অতি দয়ালু আর রাহিম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 তাহলে কোন কাফের মাসাকা মা সাকা এক ফেরান সার্বাত্মি আল্লাহ খেতে না তোকে পানি দিব না তুই যখন বিশ্বাস করিস না আল্লাহ কে বিশ্বাস করি না আল্লাহর আল্লাহর আল্লাহর আদেশ না আল্লাহর এ বাদবন্দী করিস না তুই খেতেই দেবো না কিন্তু আল্লাহ সবকে দিচ্ছে কীট পতঙ্গ সব কিছু কে আল্লাহ রহমত সামিল এবং আল্লাহর এলম কোথায় কীট পতঙ্গ কোথায় কোন মাখুলক আছে সব খবর আল্লাহ কে আছে সাথে কি করা হয়েছে মানে কি এটা হচ্ছে আখিরাতের রহমত আল্লাহ রব আলমিন রহমান উদ্দিনিয়া ও রাহিমা দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ রব্লা রহমত মোমিন সকলের জন্য কিন্তু অসৎ লোকদের জন্য নয় আর কোন নয়াসকুল্লা সাহী আল্লাহ বলছেন আমার রহমত দয়া প্রত্যেক বস্তুকে স্বামী সুরে আরাফ এক নম্বর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 সুতরাং আমাদের পাঁচ অপ্ত নামাজ ফরোজর হুকুম ভালো কথা ভালো কাজ ফরোজ মন্দ কথা বেঁচে থাকা আল্লাহর হুকুম আমাদের অর্থাৎ অনগ্রহ পুরুক তার পক্ষ থেকে এসান এবং অনুগ্রহ সুর নম্বর চন্ন মোহন আল্লাহ বলছেন ওহ আল গাফুর রহিম আল্লাহ রব্দুল্লাহ আলমী বড় মার্জনাকারী আর অতি দয়ালু সরি এক সাত ফালুন হাফেজ আলহিস তার ছেলেদের সম্পর্কে বলেছিলেন তাদের হেফাজত রাখেন এই ব্যাপারে ইউসুফ আলহ সাল এবং তার ভাই ফল আল্লাহ রব আলিন সর্বোত্তম হেফাজতকারী সুরক্ষাকারী ওয়া আর হাম রাহিমিন শুধু দয়ালু না তিনি সমস্ত দয়ালুর চাইতে সর্বাধিক দয়ালু সর্বাধিক দয়ালু সবচেয়ে বড় দয়ালু মায়ের চাইতে বেশি লাল্লাহ আর যতটা তার ছোট্ট শিশু কত মায় আছে চিন্তা করুন তো দেখি সামান্য একটু কষ্ট তো ফেলতে পারবে পারবে কিছুক্ষণ থাক পেশাবে থাক পায়খানা থাকতে পারবে বিছানা থেকে নিচে পড়ে থাক কিছুক্ষণ ঠান্ডাতে থাক শীতকালে कब कत मिन्ता कर माया मेरे मेरे आल्लाय सूत बान्दा जो सामान्य कि राखे जहान नाम परित्राण पवार तो कखो जान देवे अर्थात ईमान जदि थमान प्रमाण हमचक्त नमज ইমান মানে শুধু ইমানের দাবি নাই ইমান মানে তহিদ আছে। আজকালকার জাতি তো মুসলমান নামাজ পড়ে না কোন হিন্দু নামাজ পড়ে রাস্তায় বসে বা ঘুমিয়ে নামাজের সময় আর মুসলিম বে নামাজ ঘুমিয়ে পার্থক্য কোথায় তাহলে পার্থক্যটা দেখা যাবে এটা হচ্ছে দলিল যে তুমি মুসলিম তুমি মমিন বিশ্বাসী অবিশ্বাসী না এই সঠিক মতে এবং গবেষকদের মতে বেজি নামাজি কাফের মুসলিম নয় করে করে যদি প্রমাণ দিতে পারে যে আমি মুসলিম কারণ আল্লাহ দুইটি আয়ত সতর্ক করেছেন ওয়ালা ইল্লা তু মুসলিম মুসলিম না থাকা অবস্থায় মরিও না নামাজ এক হক ছেড়ে দিয়ে মারা গেল তার মানে মুসলিম না থাকা অবস্থায় মারা গেল ইসলাম বিহীন অবস্থায় মারা গেল আল্লাহ কঠোর সতর্ক করে দিয়েছে কেউ বলতে পারবেন তো জানতাম না হ্যাঁ আমি তো বুঝতাম না তুমি তো বলি বোমাজি ইসলামের ভিতরে থাকে এই দুটো কথা কোথাও খুঁজে পাবেন না কোরআনে খুঁজবেন হাদিসও খুঁজে না কিন্তু হাদিসে খুঁজে পাবেন এবং কোরআন খুঁজে পাবেন যে নামাজ না পড়লে কি হয়ে যায় কাফের হয়ে যায় ফমান তারা কাশী নাই। ছেড়ে দিলে অলসতাই অবহেলায় পড়ছে কিন্তু এর বিপরীতটা দেখান তো দেখি যে নবী সাহেব একটা হাদিসে বলেছেন বে নামাজি ফাশেক নবী সাহেব বলেছেন যে বে নামাজিও মুসলিম থাকে হাদিস কেমন পর্যন্ত না মুসলিম হয়ে যদি মরতে পারেন তাহলে অহুয়ার রাহিম সমস্ত দয়ালু চাইতে বড় দয়ালু আল্লাহ রাবুল আলিম কখনো আল্লাহ মমিন ইমান অবস্থা যদি মারা যায় তাহলে তাকে জাহান্নামে যেতে পারে কিছু কাউ তারপরে ইমান ভঙ্গ যদি না হয়ে থাকে নামাজ প্রমাণ করে দিতে পারে এবং শির মুক্ত থাকতে পারে তো অহুয়া আর রাহিম তিনি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 খুব একবার ভালো মান ভালো ছেলে আপনার আর পরের ছেলেটাই শুধু খারাপ জি ভাই বোনের ছেলে মেয়েদের সাথে এক যারা থাকা আমাদের দেশ এরকম ভাইয়ের ছেলেটাই খারাপ লাগে শুধু ভাইয়ের মেয়েটাই শুধু খারাপ কিন্তু আপনার ছেলে মেয়ে না সব জি দয়া মায়া করতে গেজন্ম অত্যাচার করি যে কত ক্ষেত্রে জাহামিয়াত আর এই আয়াতগুলি দ্বারা খণ্ডন করা হয়েছে জাহমিয়া এই এইরকমই যারা রয়েছে যারা অস্বীকার করেছে আল্লাহ রহমত এবং মগফেরাত মার্জনার গনগুলিকে কেন ফেরারা মিনা তসবিহের ধারণায় যদি আল্লাহ ক্ষমাকারী আল্লাহ দয়াকারী বলি তো সৃষ্টির সাথে তুলনা হয়ে যায়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 আল্লাহ যেমন মহব্বত করেন ভালোবাসেন তা আল্লাহ ঘৃণা করেন কোরআন করিমে এই গুণগুলি আল্লাহ রাবুল আলমের ক্ষেত্রে বর্ণিত হয়েছে হচ্ছে আল্লাহর আল্লাহ কি বলবেন এগুলোকে আল্লাহ কর্মগত গুণ আল্লাহর কি কর্মত গুণ কর্মগত গুণ আল্লাহ রাবুল আলমিন বান্দাদের উপর নেক বান্দাদের ওপর রাজি হন্না হন্না এই জন্য সাহাবীর কি আসলে কি বলি রাহানহ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 লানাহু আর চতুর্থ শাস্তি হচ্ছে আল্লাহ লানত থাকি লি আদাল আজিম তার জন্য আল্লাহ মহাশাস্তি প্রস্তুত রেখেছেন সুরানব্বই তিরানব্বই তাহলে ইহাতে আল্লাহর গজবের কথা জানলাম তাই না এবং লানত আল্লাহ গজব আল্লাহর ক্রোধ হয় তারপর আল্লাহ লানত ল হয় তারা এমন কিছুর অনুসরণ করেছে যা আল্লাহকে আল্লাহ নারাজ হন এবং তারা আল্লাহর সন্তুষ্টিকে কে ঘৃণা করেছে আল্লাহকে রাজি করতে চায়নি সুতরাং আল্লাহ আল্লাহ তাদের নারাজ হয়েছেন সোরা মোহাম্মদ আঠাইশ মহান আল্লাহ আরো করেন যখন তারা বিরুদ্ধে আল্লাহ কি বলে মুখুব পঞ্চান্ন মহান আল্লাহম যারা মোনাফিকের যুদ্ধে যায়নি তাদের সম্পর্কে ঘৃণা করেছেন আল্লাহ মোনাফিকদের কে ঘৃণা করেন তাদের কাজকর্ম কে ঘৃণা করেন আল্লাহ চাননি যে তারা এতে কারণ তারা চেষ্টা করেনি তাদের অন্তরে নেফা কবরতা আছে সেই জন্য আল্লাহ তাদের তফিক দেয়নি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 ফজরে নামাজের সময় উঠতে গিয়ে লাভ দিয়ে উঠছে আর একজন আর একজন আজান হইতে মনে হচ্ছে শরীর আরো ভারী কারণ তোর চেষ্টা নেই সেজন্য এই না জানলা জুলুম করে দিয়েছেন তোর চেষ্টা নেই তোর শরীর আরো ভারী হতে যাচ্ছে তো থাক শুয়ে থাক কারিহ্লাহিম্বা তার উঠাকে ফজরের জন্য আল্লাহ ঘৃণা করেছেন ফসাবাত রেখে দিয়েছে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 প্রতিদিন বেতর ছেড়ে দিল বেতরটা ছুটে যায় ওই আজান হয়ে যায় অ্যালার্ম লাগিয়ে রাখলো বন্ধ করে আবার শুয়ে পড়েন দোষ আল্লাহ না দোষ অ্যালার্ম বন্ধ করে যাবার শুয়েটা কেন ভারী হয়ে গেল অ্যালার্ম বাজিলো বন্ধ করলেন শুয়ে যাচ্ছেন আবার তফিক আল্লাহ হচ্ছে না যখন পাপ বেড়ে যায় আপনি শুয়ার আগেখানে ফেসবুক দেখতে দেখতে মহিলা ছবি এসব মাঝে বাজে দেখে শুইবেন কি করে তফিক হবে তাহাজ পড়তে ওঠার আপনি অভ্যাস তো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 আর এই শুধু জেহাদের ক্ষেত্রে নয় যেহাদের যারা যেতে পারেনি আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের ক্ষেত্রে বাপ মাকে রাজি করতে পারছেন না কেন ইত্যাদি ইত্যাদি চাকরিতে তফিক হচ্ছে না রুজিতে বরকত হচ্ছে না কেমন অনেক হাত পা চেষ্টা করছেন কেন হচ্ছে না দেখেন চিন্তাভাবনা করে এক একজনের লাইফ এক এক রকম আছে আপনারা নিজেরা এই আয়াতগুলি যখন ভালো করে গভীর ভাবে অধ্যায়ন করবেন তখন বুঝতে পারবেন আছি কি আমি আছি আল্লাহ দান মহান এরশাদ করছেন তাহলে এখানে আল্লাহর ঘিনা কারিহা আল্লাহ আল্লাহর ঘিনার সিফাত গুণ পাওয়া গেল কিন্তু সেফসিল দেখাতে চান যেগুলো অতিরিক্ত বলছে কি দেখাতে চাইছেন তিনি যে আল্লাহর একটি হচ্ছে আল্লাহ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 আছে নিজেকে হবে জাল কথাবার্তায় বিশ্বাস আর নিজেদের সংশোধন নেই মালা তবে কোন ক্ষেত্রে চেষ্টা করছি তারপর আমি ওই ভালো কাজগুলো করতে পারছি না তার মানে আমার কাছে এলএম থাকলে কি বলতে পারব না বলা যাবে কিন্তু খুব ভালো কাজ নাই বলার লোক নাই বলতে হবে বলার লোক নাই বলতে হবে আপনি পুরো পুরি বাঁচতে পারছেন না সেই জন্য ওই বিষয় কাউকে বলবেন না এমন কথা নাই এইটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে যে তোমার মধ্যে এই দোষ কেন তুমি দোষ মুক্ত হও বিষয়টা বোঝার চেষ্টা করবে তাহলে তো আলিম সমাজকে আজকাল ভালো কথা থেকে নীরব হয়ে যেত কে দোষ মুক্ত আছে বুঝছেন না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 বলছেন এই আয়াতগুলিতে আল্লাহ রব আলমীকে ভূষিত করা হয়েছে আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে কি যে আল্লাহর ক্রোধ হয় গজব রেজা আল্লাহ রাজি হন ভালো কথা কাজে রাজি হন খারাপ কথা কাজে আল্লাহর ক্রোধ হয় আল্লাহর লানত হয় হ্যাঁ আল্লাহ রহমত থেকে বঞ্চিত করেন রহমত বঞ্চিত করেন তখন দয়া থাকে নেঘ এবং কোন কিছুতে দুঃখিত হওয়া দুঃখিত হওয়া যে হাই এরকম কাজ করছিস ওয়াল মাকত এবং অসন্তুষ্ট হওয়া নারাজ হা বাহা যে হি এবং সাক্ষাত শব্দ আল্লাহ বা আসখাত আল্লাহ আফাল একটু আগে যে কথাটি বললাম গুণগুলি আল্লাহাতে আর সেফাতে কর্মগত গুণ বলছেন যে এই সমস্ত গুলি হচ্ছে আফাল। কর্মগত গুণ কর্মগত গুণ এই জন্য আল্লাহর নাম এগুলো থেকে বের করবেন না যে আল্লাহর নাম মাকেত আসেফ কারে এগুলো নামে নাম না আল্লাহ লাইন না কিন্তু আল্লাহ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 হ্যাঁ দশটা সাজা পাবে বিশটা দিয়ে হলো হ্যাঁ। লোকটি যে অন্যায় করেছে তাতে তার দশ হাজারের ক্ষতি হওয়া উচিত তার এক লক্ষের ক্ষতি হয়ে গেল এরকম আমরা করতে পারি মানুষ করে কিন্তু আল্লাহ করেন না আল্লাহ ইমা বেজ আল্লাহ এরপরে আসবি আল্লাহর আগমনের কথা সময় শেষ হয়ে গেছে এই জন্য এখানে ছেড়ে দিলাম এটা আল্লাহ রাবুল্লা আলমিনের কর্মগত গুণ যে আল্লাহ আসবেন বিচার দিবসে এইগুলি বিষয় আসবে আর এই এইরকমই আল্লাহ রবুল্লা আলমের প্রথম আকাশে আসা আল্লাহ রবুল্লা আলমের আরাফাবাসীদের কাছাকাছি আসা এই বিষয়টি ইনশা আল্লাহ সামনে আলোচনা হবে আর তারপরে তখন সত্তাগত গণগুলির আলোচনা শুরু করব এখানে আজকের আলোচনা শেষ করছি ওসাল্লসালাম রবিআনা মোহাম্মদ ওয়াল্লাহ আলী হোসান